ইদুল তু জন আল الحمد করুন আলহামদুলিল্লা রহমিলমিন আমাদের তাফসির আজকে শুরু হর কথা সৌরা হুদের চৌষট্টি নম্বর এর থেকে আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম সালামের স্টোরি নবী সাল সালাম সেখান থেকে আবার আমরা শুরু করি একষট্টি থেকেই সামুদ জাতি যারা তাদের কাছে প্রেরিত হয়েছিলেন নবী সাল আলহী সালাম তাদের বসবাস ছিল মদিনা থেকে তবুর পথে মাঝখানে হেজর এলাকায় তাদেরকে আল্লাহ আল্লাহলা এই নবীকে পাঠালেন তার হেদায়ত করার জন্য তিনি বললেন ইয়ালিনতুদ নেই তিনি তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করেছেন এবং এখানে বসবাস করার জন্য জমিনকে আবাদ করে এই দুনিয়াকে আবাদ করার জন্য তোমাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন অথবা তাই তোমরা আল্লাহর ইবাদত করো আর এই যে করেছো। তার জন্য আল্লাহর কাছে তিনি অনেক কাছের এবং তিনি প্রত্যেকটি কথাকে শুনেন এবং সাড়া দেন এবং কবুল করেন এই কথা শুনলাম পরে তাদের রিয়াকশন কি ছিল আমাদের সমাজের একজন ভালো মানুষ তুমি কিন্তু এখন তুমি কি নতুন কথা আল্লাহ এটা তো আমরা কেউ কবুল করতে পারছি না যখন অন্যায় কথা নিয়ে এসেছ আমাদের মবুদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে দেখা যাচ্ছে তুমি তোমার এখন আমাদের কাছে আর কোন মূল্য নেই কোনো সম্মান নেই গ্রহণযোগ্যতা নেই না আবা এতদিন থেকে আমরা যে মাবুদের করেছি আমাদের পিতা মাতা সবাই এবাদত করেছেন পূর্বপুর গন এই এবাদতের কাছ থেকে তুমি আমাদেরকে নিষেধ করছি উনা ইলে আর তুমি যে নতুন দাওয়াত নিয়ে এসেছ এই দেওয়াটা যে সত্য এই ব্যাপারটা আমরা অত্যন্ত সন্দেহ প্রবণ আমাদের কাছে কখনই এটা গ্রহণযোগ্য হতে পারে না হঠাৎ করে তুমি হয়ে যাবা আর এমন খবর নিয়ে আসবা সব কিছুকে বাতিল করে প্রমাণিত করে তোমার নতুন হক নিয়ে আসবা এটা আমরা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি না আমরা সন্দেহে আছি আমরা সবাই মুরিবে মুরিবের অর্থ সন্দেহ অর্থে ও সন্দেহের মধ্যে আছি তোমার ব্যাপারটা আমরা তার আগে তারা বললে ছিল তুমি যে নবী তার প্রমাণ কি কি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছ সেটা যদি দেখাতে পারো তাহলে হতে পারে আর তারা তখন দাবি করেছিল সেই একটি গাভী নিয়ে আসতে হবে মানে উষ্ট্রি এমন বড় একটা উষ্ট্রি যে সামনে বিরাট পাহাড় দেখা যায় এটা ফেটে ভাগ হবে আর সেখান থেকে তরতর করে নেমে আসবে একটা গর্ভবতী গাভী যদি হয় তাহলে এটা একটা প্রমাণ হতে পারে তুমি যে নবী তোমার আল্লাহ তোমাকে এটা দিয়েছেন সেটা একটা আলৌকিক প্রমাণ হয়ে যেতে তিনি তাদের সঙ্গে এই প্রস্তাব শুনে চুক্তিবদ্ধ হলেন ইনকুন্ত আল্লাহ রব্বি যদি সত্যি আল্লাহর কাছ থেকে তোমাদের দাবি অনুযায়ী এই প্রমাণটা নিয়ে আসতে পারি এমন একটা মিরাকল একটা মজেজা নিয়ে আসতে পারি ও আতানি মিনহু রাহমাতান এবং তিনি আমাকে রহমত দিয়ে এটা করে দেন তোমাদের আবদার পূরণ করে দেন তাহলেও কি তোমরা আমার কথা শুনবে না ফামসুরুল আল্লাহ আশাই আসাইতু। আল্লাহ যে আমাকে রহমত দিলেন নবুয় দিলেন এটা তো আল্লাহ মেহরবানি করে দিয়েছেন আমি তো এটা আবিষ্কার করিনি আমার কোনো নেই আর আমি এটার তোমাদের কাছে কিছু চাইও না যে আমি কিছু হয়ে গেছি আমার আমার প্রশংসা করো ইত্যাদি কিছু তো আমি চাই না আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করছি আর যদি না করি আল্লাহর কথা তোমরা যে আমার কথা তোমাদের কষ্ট হয় শুনতে তোমরা কবন করছো না এরপরে আমাকে বলতে হচ্ছে আমি কেন বারে বারে বলি যদি না বলি আমার প্রতি আল্লাহ তিনি দিয়েছেন পালন করা হবে না করলে আমাকে আমাকে রক্ষা করতে সাহায্য করতে কখনো পারবে না তাকসির তোমাদের কথা শুনে আমি কম্প্রোমাইজ করে তোমাদের এখানে এই দাওয়াতি বন্ধ করে দিলে আমি তোমাদের কাছ থেকে তো সাহায্য পাবোই না বরঞ্চ এই কাজের কারণে আমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ আমাকে ধরে ফেলবে ঠিক আছে তারা তখন দাবদার করলো এরকম একটি উষ্ঠি দিয়ে আসো উঠ নিয়ে আসো তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন কোনো কোন রেওয়ায় এসছে তিনি দিন থেকেই তাদেরকে এই দাওয়াতে কাজ করলেন এরকম যে একটা অনুষ্ঠানে বলেছেন আর ওই কথাবার্তায় শেষ হয়ে গেছে কোরআনে অনেক সূরাতে কয়েকবার এসেছে তিনি অনেক দিন ধরে তারা আবদার করে যে এই রকম ওই পাহাড় থেকে দিয়ে আস এবং তার বিভিন্ন বর্ণনা তারা দিয়ে দিলে এরকম এরকম কিন্তু উষ্ঠী হওয়া লাগবে খালি একটা হইলেই চলবে না একদম ক্রাইটেরিয়া তারা ঠিক করে দিল ঠিক আছে তখন তিনি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন যে যদি আমি আল্লাহ দিয়ে দেন তাহলে তোমরা কথা মানবে তো কথা দাও চুক্তি করো তাহলে আমি আল্লাহ কাছে এবার বলেন যে আল্লাহ আমার কাউম যদি এই একটা প্রমাণ দেখে ইমান আনে মেহরবানি করে দেন না আল্লাহ তাল্লা চাইলেন আল্লাহ কাছে তখন আল্লাহ রব আলিন হুকুম হয়ে গেল একটি ছোট্ট ছিদ্র হয়ে ফেটে গেলো পাহাড়তে তাদের চোখের সামনে একটু ছোট্ট আওয়াজে ফাক হয়ে গেল আর এইরকম করে একটা বিশাল একটা সাইজে অনেক বড় যে রকম তারা চেয়েছিল একদম গর্ভবতী আস্তে করে নেমে আসলো এখন যখন তারা দেখলো এই তাদের চোখের সামনে ঘটে গেল। দেখার পরে তাদের অবশ্য বেশ কিছু তখনই সঙ্গে সঙ্গে ইমান আনলো এ কয়েট এ গুড নাম কিন্তু ধোকা দেওয়ার জন্য এইটা আমরা তুমি মনে করেছ তোমার জাদুর মধ্যে আমরা পড়ে যাব আমরা খুব শেয়ানা তুমি যা চিন্তা তার চেয়ে বেশি আমরা অনেক হুশ তার রাখি এইরকম কিছু একটা ভেলকি দেখি আমাদেরকে তুমি পারবে না বিহা তারা এই সিদ্ধান্ত নিল যে তারা তারা এটা মানবে না নিজেদের প্রতি কথা ঠিক না। তাদের মধ্যে একজন ছিল জুনজু জুন এমনি আমার ওয়ান অব দা লিডার তারা বেশ কিছু কবিলার লোকজন ওই এলাকায় বসবাস করছে ছোট একটি কবিলা না বেশ বড় জনপদ ছিল অনেক লিডার বিভিন্ন কবিলার আলাদা আলাদা আমির লিডার থাকে একজন ছিল আমর সহ কিছু লোক ইসলাম কবুল করলো কিন্তু আর কিছু লিডার ছিল তারা টেইস লোক কবুল করতে বাকিরা তাদেরকে থামিয়ে দিল কারণ তারা পরাজিত হয়ে যাবে তাদের এই যে সভ্যতা সংস্কৃতি কুফরি কালচার এগুলো বন্ধ হয়ে যাবে কি জন্দু যখন তার নিজের আপন ভাই একজন লিডার পর্যায়ে তার নাম হচ্ছে খালিফা সেও একজন বড় লিডার তাকে দাওয়াত দিল সে মোটামুটি জুনদুর আহ কথা শুনে রেডি হয়ে গেছিল অলমোস্ট থিঙ্ক করছিল ফাহাম্মা বিন ইসলামে সেই ইসলাম কবুল করা যেন প্রস্তুত হয়ে গেল মানসিক ভাবে তারা তাকে থামিয়ে দিলো না ওই আবু তার এখন তিনি এই যে নিয়ে আসল হাত হিনা এইটি হচ্ছে আল্লাহর কাছ আসা উস্ট্রি তোমরা যেভাবে চেয়েছিল লাকুম আপনাদের কাছে আল্লাহ তালা একটা দলিল হিসাবে পাঠিয়েছে এখন এই উঠ কে কিন্তু খবরদার তোমরা কেউ বিস করতে পারবে না এই আল্লাহ উঠ স্বাধীন মত যেন ঘুরে ফিরে খাওয়া দাওয়া ঘাস চাস খেতে পারে কেউ এটাকে কোনো বাধা বিবৃত্ত দিও না বলা তেমন খবরদার এই উঠকে কেউ কখনো অন্যায় ভাবে টাচ করো না কষ্ট দিও না মারপিট করতে এসো না একে ক্ষতিগ্রস্ত করতে এসে না গায়ে হাত দিও না কিন্তু খবরদার তারা কি হবে এরকম করলে একদম নিশ্চিত আজাদ তোমাদের তাৎক্ষণিক ভাবে আসবে সাবধানে থেকেও তোমরা খবরদার তো তারা চিন্তা করলো যে খামাখা বিপদ থেকে লাভ নাই তো তারা এই ইউটকে অ্যালাউ করছে ঘরে বিভিন্ন জায়গায় ঘাস খাচ্ছে উটটা সাইজে বড় খাওয়া লাগে অনেক হাতি সাইজে বড় খাওয়া লাগে অনেক এ অবস্থা তারা মনে মনে খুব বিরক্ত এত ঘাস খেয়ে ফেলে আমাদের গরু ছাগল গুলো পাবে কোথায় এরপরে তাদের পানির যে কুয়া আছে সবাই বড় একটা কুয়া থেকে পানি খায় এখন এই উটে পানি খেলে এত পানি খাওয়া লাগে তখন আল্লাহ তালা বলে দিলেন লাহা শেরবুন ওয়ালাকুম শেরবু ইয়লুম একদিন এই উট পানি খাবে সেই তোমাদের গরু সকল পানি খেতে পারবে না তোমরা আগের দিন পানি উঠে রাখবা খাওয়ানোর জন্য এই উঠে যেদিন পানি খাওয়ার ডে হয় সেই দিন উঠ এত পানি খায় কুয়ার পানি মোটামুটি শেষ হয়ে যায় সেদিন এটা মেনটেন করতে হবে তোমাদেরকে আগের দিন যা পারো পানি উঠাই রাখো সেগুলো খাওয়াও নিজেরা খাও কিন্তু ওই দিন কোনো পানি পাওয়া যাবে না কুয়ার পানি সব একলাই তার লাগবে যেটা চাইবে সেটা আল্লাহ দেবেন কিন্তু এখন কোন ধরনের যদি বেদী করে তাহলে আল্লাহ তালা তাদেরকে তাৎক্ষণিক শাস্তি দেবেন এরপরে তাকে তিনি আল্লাহ নবীকে বলেন আপনি করেন কি করে তারা দেখেন আমি তো পাঠালাম তারা যেটা চেয়েছে এখন বেশ এই মধ্যে খাওয়া দাওয়া করছে খায়। এখন তারা চিন্তা করলো এই উঠকে কি করা যায় এটা তো বড় একটা মুসিবতের কারণ হয়ে গেলো খামাকা বিভদ দেখে আনছে তারা এখন সাহসও করে না আবার কিছু করতে এখন ওরা সাহস করে না মানে সাধারণ মানুষরা ভয় পেয়ে গেছে কিন্তু আল্লাহ তালা বললেন তাদের মধ্যে নয়জন ছিল বড় দুষ্কৃতিকারী বড় ক্রিমিনাল গডফারের মতো অবস্থা এরা হচ্ছে ফিল আর তাদের মধ্যে ছিল নয় বড় ক্রিমিনাল দুষ্কৃতিকারী যারা জমিনের মধ্যে বড় ধরনের ফসাদ সৃষ্টি এই কাজ ছিল এই দুষ্কৃতিকারী গুলোর কোন ভালো কাজ তাদের দ্বারা আল্লাহ করার নেই তাদের কিসমত জোটে নি অপকর্মে তারা সবার আগে আগে ছিল এই দুই দুজনের মধ্যে একজন ছিল কাদার ইবনে সাহেব কাদার ইবনে সাহেব সে ছিল অনেক বড় ক্রিমিনাল সাইজে অনেক বড় ছিল বলা হয় সে ছিল একটি জারজ সন্তান তার সমস্যা সমস্যা তো এই লোকটি খুব দুঃসাহসে যে পরিচয় দিল এবং তারা পরামর্শ করলো সরা পরামর্শ করলো গোপনে যে তারা এগুট এটারে তারা মেরে ফেলবে এই বলা তাদের সমাজে থাকতে দিবে না এবং তারা এটা নিয়ে অনেক পরামর্শ করলো এবং দেখা গেলো যে এই নয় জনের কাজ মোটামুটি তাদের ভিতরে ভিতরে চলছে প্রচার চলছে তারা এই কাজ করবে সবাই যেন সাপোর্ট করে মহিলারা এগিয়ে আসলো তাদেরকে সাপোর্ট করতে যাহা আমরা তোমাদের পিছনে আসি এবং তাদেরকে লোভ দিল যে আমরা তোমাদেরকে পুরস্কৃত করব। তো আল্লাহ বলেন আহ অনেক জায়গাতে বলেছেন সুরা শামসে বলেছেন বিভিন্ন সুরাতে বলেছেন তাদের মধ্যে যে ব্যক্তি তাকে ষড়যন্ত্র করলো এবং আজাবি অনুদূর আমার কেমন ছিল আজাব তাদের প্রতি আর কেমন ছিল সতর্কবাণী আমি আগে বলেছিলাম আল্লাহ তালা বলেছেন তারা বলে ফেললো আলের এই নবুত এবং তার মানতে অস্বীকার করল অতবারে উঠকে তারা দবাই করে ফেললো এবং আল্লাহ রব আলমিন তখন তাদের প্রতি গুসা হয়ে গেলেন তার আজাম নাজিল করে দিলেন এই গুনার কারণে এবং তাদেরকে তিনি মাটির সঙ্গে মিশিয়ে দিলেন এবং আল্লাহ তালা যে সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্তের কারণে কি ক্ষতি হবে এটা আল্লাহ পর না অর্থাৎ আল্লাহর এই ক্ষতি কে আল্লাহর এই আল্লাহ তালার আছে দুনিয়ার মধ্যে অ্যাকশন নিলে রিঅ্যাকশন কি হতে পারে হিসাব করা বসে বসে আল্লাহকে এগুলো হিসাব করা লাগে ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন যে নবী করিম সাল্লাম এই বিষয়ে একদিন এবং কথা বলেছিলেন এবং তিনি বলেন যে সেই ব্যক্তি যে ব্যক্তি আসলে এগিয়ে সে অত্যন্ত ছিল তার মানে ক্রাইম সবাই জানতো যে সে বড় মস্তা আর তার খুব কনফিডেন্স ছিল সে আসল এই কাজ করার জন্য যখন এই কাজ করে ফেললো তখন আল্লাহ তালা খবর দিলেন সালে আলাই তিনি বললেন তারা যখন জবাই করে ফেললো এখন আর তোমাদের বাকি আছে তিন দিন তোমাদের উপরে ফাইনাল আজাব তিন দিন বাকি আছে এই যে হচ্ছে ওয়াদা এই ওয়াদাটা মিথ্যা ওয়াদা নয় এটা অত্যন্ত সত্য ওয়াদা এটা ঘটেই ছাড়বে তোমরা এটাকে রুখতে পারবে না তারা রাতের অন্ধকারে এই ষড়যন্ত্র করেছিল তারা অনেক বড় প্লট করলো ষড়যন্ত্র করলো আর আমিও তাদের ষড়যন্ত্র মোকাবিলায় প্ল্যান করলাম আর আমি কি প্লান করেছি অহম লায় অরুণ তারা সেটা ট্যারি না জানতেই পারল না করুন পরিণতি কি হয়েছিল আমি তাদেরকে চিরতরে ধ্বংস করে দিলাম এবং তাদের পুরো জাতিকে দাঁড়াই দাঁড়াই কুপুরিতে ছিল এমন ভাবে ধ্বংস করে দিলামু তাই তাদের বাড়িঘর গুলো আজকে বিরান পড়ে আছে তারা যে জুলুম করেছিল অন্যায় ভাবে আল্লাহ সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে বেদবি করেছে তার কারণে এই ঘটনার মধ্যে রয়েছে বিশাল নমুনা নিদর্শন আল্লাহ তালার কুদরাতের ক্ষমতা হকের সত্যতার প্রমাণ যারা জানতে চায় যারা জানতে পারে তাদেরকে যারা ইমান এনেছিলেন এবং আল্লাহকে ভয় করেছিল ভয় করেছিলেন তাদেরকে আল্লাহ আহ নিরাপত্তা দান করলেন আজকে কেমনে আসলো প্রথমে আসলো আহ প্রথম দিন ছিল বৃহস্পতিবার আগের দিন বুধবারে ঘটনা ঘটিয়েছে তারপরে তিন দিন তাদের হাতে আছে প্রথম দিন আসলো তাদের চেহারা গুলো হলুদ হয়ে গেল তো ওই দিন শেষে তারা দেখলো সবাই তাদের চেহারা তো হলুদ হয়ে গেছে তারা বলল এখন আল্লাহ কাদা কাদমাদা মিনাল আজল আমাদের মনে হয় যদি তিন দিনই বাকি থাকে তিন দিনের একদিন তো চলে গেল আজকে দ্বিতীয় দিন ছিল বৃহৎ শুক্রবার দিন সেদিন তারা তাদের চেহারা হয়ে গেল লাল রং হয়ে গেল লাল চেহার হয়ে গেল চেহারা রক্তাক্ত হয়ে গেল সবাই বলা বলি ডাকা টাকি করে শুরু করলো আর তো একদিন বাকি আছে পরে শনিবার আসলো যেটা তাদের শেষ দিনের তিন দিনের শেষ দিন থার্ড ডে সেদিন তাদের চেহারা হয়ে গেল কালো কালো চেহারা হয়ে গেল আজল এখন তারা সবাই চিৎকার করে বলছে সময় তো শেষ হয়ে গেল তিন দিনতে পার হয়ে গেল এখন কি হবে কি হবে পরের দিন রোববার সকাল হয়েছে তাহার নাতু তাহা হাবু অন্তরু নীমিন এখন তারা তাদের আর সময় নেই কি হবে এখন তারা সবাই এখন সন্ত্রস্ত শঙ্কিত কি হবে কি করব কি করা যায় কোথায় লুকাবো কোথায় পালাবো কোন দিক থেকে আজাব আসবে এই চিন্তা এই দুঃস্বপ্নের মধ্যে এবং দুশ্চিন্তার মধ্যে তাদের সকালের ভোর হলো অতবা যখন সূর্য উঠে গেল তখন আসমান থেকে সই হা একটা আওয়াজ আর নিচের দিক থেকে জমিনের মধ্যে ভূমিকম্পা শুরু হয়ে গেল। অবস্থাতেই তাদের এই ভূমিকম্পের মধ্যে চিৎকারের কারণে ভূমিকম্পের কারণে তাদের যে অবস্থা হয়ে গেল তাদের হাড় ফেল করে সমস্ত গোটা জনপথ সমস্ত মানুষ পড়ে আছে লাশ একটি লোকেরও আর কোন যান নেই সাকের করে কাত তবে একজন তাদের বেঁচে গিয়েছিল সে ওখান থেকেই কি কারণে হয়তো আল্লাহ থেকে বাঁচার জন্য দৌড়ে তোড়ে আসছিল মাক্কার হারান তবুক থেকে আসতে সবাই পাওয়া গেছে সে দ্রুত গতিতে চলে এসেছে এবং সেই ব্যক্তি একমাত্র বাকি ছিল তো এই নাম ছিল আবু রেগাল এখন সেই হারামে যতক্ষণ আছে ততক্ষণ সে নিরাপদ আছে তো কতক্ষণ আছে যেই হারাম থেকে বের হয়েছে তেমনি আল্লাহ তালা তার উপরে গজর নাদিল করে দিয়েছে একটা একটা বড় ধরনের পাথরের মতো এসে তাকে হিট করেছে আর সেখানে এটা আবু রেগাল এর কবর তো সাহবা জিজ্ঞেস করল আবালকে তখন তিনি ব্যাখ্যা করলেন কমেসাল এখের কমে সামুদের ওই যে মক্কার ঘরে থাকার কারণে ওই ওই ঘরে তো নিরাপত্তা কানা তাহ কা এখানে যে কেউ প্রবেশ করবে সেই কি পাবে নিরাপত্তা পাবে এই কারণে সে বেঁচে গিয়েছিল যখন বের হয়ে গেল তখন সে আজাবের শিকার হয়ে গেল এরপরে ইমাম আহমদ রহমতুল্লাহ হাদিসে বলেছেন যে আমরা যেটা সেদিন আলোচনা করেছিলাম হাদিসে আবার আমরা শুনি ধ্বংসাবশেষের পাশেই তিনি যাত্রা বিরতি করছিলেন আহার ইতিহাস সেখানে কিছু কুয়া যেগুলো ছিল সেগুলো থেকে ওনারা পানি খাওয়ার চেষ্টা করলেন পানি যোগার করার চেষ্টা করলেন পানি এনে তারা কি করলেন আটার মধ্যে আটার মন্ড বানালেন ডো বানিয়ে রুটি বানানোর জন্য খবর সর্বনাশ করেছো এই সমস্ত আটা গুলোকে পানিগুলো তা ভর্তি করেছে সব পানি ফেলে দাও আর এই আটাগুলোকে খাওয়া দাওয়া রুটি বানিয়েও না এগুলা তোমরা এবেলকে উঠকে বা পশু জানোয়ারকে খাওয়িয়ে দাও অতপর ওনার এখান থেকে ওনারা চলে আসলেন তিনি বললেন এখানে তোমরা নিষেধ করলেন সামনে মেইন কুয়া যেটা ছিল উঠ পানি খেত আর তাদের কম মেজরিটি লোকেরা পানি সেই উটের চিহ্ন দেখা গেল সাহাবিরা অনেকেই ওটা দেখার জন্য কাছে যাওয়ার চেষ্টা করছিলেন রসুল্লাহ সাল্লা নিষেধ করলেন না এত আজাবের জায়গার এত কাছে যেও না ইন্নি আফসা আনি আসা বাহম ফলাত আমার আশঙ্কা হচ্ছে এবং তিনি আরো বলেছেন এই আজাব প্রাপ্ত লোকদের এলাকায় যখন ঢুকবে তখন তোমরা আর যদি কান্নাকাটি না কর শুধু কৌতূহল দেখার জন্য ট্যুরিস্টের মতো ট্যুরিজম করতে চাও তাহলে কিন্তু ওখানে ঢুকুন না এবং তিনি নিজে তখন ঢুকেছিলেন তিনি নিজে নিজের মাথার উপরে তার উঁটটাকে দ্রুত গতিতে ধাওয়া করে ওই জায়গায় পার হয়ে চলে আসার চেষ্টা করলেন এবং অন্য রেবায়তে যখন সবাই কবে সামুদের কথা জানে আরব দেশের লোকেরা সবাই দেখার জন্য অস্থিরতা খুব কিউরিয়া তিনি তখন এই খবর পেয়ে বলেন বললেন আসামিয়া তখন তিনি সবাইকে আওয়াজ দিলেন কি তখন আওয়াজ দেওয়া হতো মাইক তো নাই একদিন এইটা একটা আজানের মতো আজান আবিষ্কার হওয়ার আগে এলান করা যে আসা তুজা মিয়া সরাতে জামাত হবে সবাই এখানে আস এরকম আওয়াজ দিলেন সবাই চলে আসলো এসে তারপরে তিনি বললেন তোমরা কি ঢুকতে চাও যাদের প্রতি আল্লাহ রাগ গসা করে আজাম নাজিল করেছেন ঢুকতে চাও দেখতে চাও তোমরা কি সেদিকে রাসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ আমরা এতে দেখি আমাদের খুব কিউরিয়াসিটি কেমনে কি আজাব হয়েছিল কিভাবে মরলো সে জায়গাটা কেমন দেখতে খুব কিউরিয়াসিটি মনের মধ্যে অনেক আগ্রহ তখন তিনি বললেন তারপরে এখানে বিপদ চলে আসার সম্ভাবনা রয়েছে কোন কোন রেওয়ায়ত এসছে ইমাবির কা উল্লেখ করেছেন যে তারা যখন আজাবের ঘন দেখতে পেল কেউ কেউ চলে আসছিলামের কাছে বলে দেখ আমাদের মধ্যে কিছু দুষ্কৃতিকারী কাজ করেছে আমরা তো তাদের সঙ্গে ছিলাম না তো আপনি একটু মেহরবানি করে এটা আটকান আমাদের কাছ থেকে আজাব তো তিনি বলে দিয়েছেন আল্লাহ তালা তো আগেই বলে দিয়েছিলেন আমার প্রমাণ যখন আসবে তোমরা যদি ইমান না আনো এবং এর প্রতি কোনো কিছু তোমরা করে তাহলে কিন্তু আমার আজাব আসবে তোমরা থামাতে পারবে না পারো তোমরা খাওয়া দাওয়া করো আর রেডি হয়ে যাও তোমাদের মৃত্যুদণ্ড সঙ্গে কার্যকরী হয়ে যাবে মানুষগুলো দেখেন বর্তমান জামানায় আমরা যখন দেখি আল্লাহর সঙ্গে দুশ্মনী করে আল্লাহর দিনের দুশ্মনী করে আল্লাহর নবীর দুশ্মনী করে করে না করে মানুষ এত অপরাধ করে কিভাবে এক একটি জাতিকে শিশু বাচ্চাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হচ্ছে বোমা মেরে মেরে সিরিয়ার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা এই যে শক্তিশালী জাতিগুলো এগুলো করে সারা বিশ্ব সভ্য জগৎ জাতিসংঘ বানিয়ে বসে আছে কোন খবর নাই কিছুই করছে না মাঝে মাঝে একটা কথাবার্তা বলে শেষ আর হে হয়ে যাচ্ছে কন্টিনিউ করছে রোহিঙ্গা এই মানুষগুলোর কি নির্যাতন করা হলো কচি শিশুদের উপরে নির্যাতন করেছে আগুনে পুড়িয়ে মেরেছে এইগুলো যে করে তো মানুষ কি করতে না পারে দেখেন সেই জামালের নবী ছেলেন উপস্থিত নবীর সামনে এত অলৌকিক ঘটনা দেখার পরেও মানুষের সীমালঙ্গন মানুষকে থামাতে পারেনি কাজে পৃথিবীর মানুষগুলো মধ্যে এইরকম আল্লাহ দু শুধু আজকের যুগেই দেখা যায় তাহলে সব যুগে এরকম হয়েছে আল্লাহ আল্লাহাল তাদেরকে কিসমত ভালো রেখেছেন লুত আল্লাহ আলাহিস কমের কথা বলা হয়েছে যারা ইমান এনেছিলেন না জৈনা হ আমি তাদেরকে বিপদ থেকে রেহাই দিয়েছি মুক্তি দিয়েছি পানা দিয়েছি আশ্রয় দিয়েছি তারা নিরাপদ ছিল তো এই যে নবীর পথে থাকা ইমান আনতে পারা এটা যে কত সৌভাগ্যের কারণ কিছুর পরেও আমরা বলতে হয় আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদের মুসলমানদের পরীক্ষা হচ্ছে ইফতেলা হচ্ছে এবং আমাদের গুনার কিছু শাস্তি হচ্ছে আমাদের গুনার কাফারা আদায় হচ্ছে কিন্তু এই বিপদের পরেও আমরা আল্লাহর রাস্তায় আসি আল্লাহর ইমান আছে এর চেয়ে বড় নিয়ামতা কি হতে পারে এবং প্রত্যেকটি জাতি সময় মতো তাদের এই শাস্তি তারা পাবে কোন সময় আল্লাহ একটু বেশি সময় নেন কোন কোন সময় আল্লাহ তালা হয়তো তাৎক্ষণিক ভাবে হয়ে যায় সে খবর আল্লাহ তালা এখন বললেন এই আয়তের মধ্যে আমরা আবার আসিম তোমাদের ঘরে বাইরে এই দেশের তিন দিন সময় আছে আর যখন আমার এই আওয়াজ আসলো এই আজাবে সেগুলো আমি তার সঙ্গে যারা ইমানদার ছিল তাদেরকে আমি নাজাদ দিলাম আমার রহমত দিয়ে অমিন খিজি ইয় আর সেদিন কেমতের দিনের যে সমস্ত কঠিন পরিস্থিতি আজ মানুষের দিন সবচেয়ে বড় লাঞ্ছিত হবে সেদিনের লাঞ্ছনা থেকে আমি তাদেরকে মুক্তি দিয়ে দিলাম ইন্না রব্য কাহুয়াল কউইল আজিজ আপনার রব যে কত শক্তিশালী অপরাজিত পৃথিবীর মানুষ এই কথা স্বীকার করতে চায় না মনে করে আমরা অনেক বড় মারণাস্ত্র অধিকারী হয়ে গেছি আমাদের হাতে অ্যাটম আছে আমাদের এত টেকনোলজি আছে আমরা দেশের দেশ বিনাশ করে দিতে পারবো কান ফেটে বুক ফেটে সবগুলো মরে গেল তারা সবগুলো পরে থাকলো জা এক নিথর দেহে কোন নড়াচড়া নেই হা মনে হলো যে তারা বোধ এখানে ছিলই না কোথায় গেল মানুষগুলো বাড়িঘর সব খালি খা খা করছে একটি মানুষ নাই যে তাদের বাড়িঘরে যাতায়াত করে দরজা খুলে একটি মানুষের কোন হরকত নাই সব মাটির সঙ্গে উপরে পড়ে আছে নিথর দেহে আলা আল্লাহ ইন্দাম আল্লাহ সাবধান সামুদ জাতি তাদের রবের সঙ্গে কুফরি করেছিল অন্য জাতিরা সাবধান শিক্ষা নাও তাদের এই অপকর্ম থেকে সীমা লঙ্ঘন থেকে নিপাত হয়ে গেল এই সামুদ জাতির ইতিহাস তাদের সেখানকার বিভিন্ন অস্তিত্ব ঘরে এখনো আছে এখনো আছে তো যদিও সেখানে যাওয়া দেখতে আমাদেরও মন চায় কিন্তু এখন নবীকারিম সাল্লা হাজির শুনলে তো মানে মনে হয় যে গেলেও কোনো সময় খুব বেশি ঘুরা করা যাবে না যত কানতে আসতে হবে। আল্লাহ গিয়েছিলাম ইটালিতে পম্পেই নগরীতে জানেন তো যে পম্পেই নগরী যেটা ছিল ইউরোপের মধ্যে জেনা ব্যবচারের সবচেয়ে বড় কেন্দ্র এখানে কয়েক হাজার বছর আগে আল্লাহ আল্লাহতালা বিশাল ভূমিকম্প আগ্নেয়গিরি লাভা সব নাজিল করে দিলেন বিশ্ববি তাই না বিশ্ববিয়াস পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি এসে পুরো জাতি পুরো শহরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আর লাভা এত বেশি হয়েছে শহরের কোন অস্তিত্বই আর ছিল না পরবর্তী পর্যায়ে লাভা কেটে কেটে শহরকে কয়েক শতাব্দী পরে আস্তে আস্তে কেটে কেটে মানুষ বের করেছে এখন প্রত্নততত্ত্ববিদরা এগুলো আরকিওলজিস্ট্রা এগুলো খুঁজে খুঁজে বের করে করে তাদের বাড়ি ঘরের কিছু নমুনা বের করেছে এবং সেখানে পাওয়া গেছে যে লাভা এভাবে মানুষকে গরু ছাগলকে কুকুরকে এভাবে করে দিয়েছে যেমন নাকি মানিফাইড করলে যেরকম হয় ওরকম হয়ে আছে এখনো দেখা যায় কে এরকম বসা ছিল বসার হালতেই আছে এখনো দেখা যায় তো ওখানে যখন দেখছি তো দেখতে কৌতুক লাগে আবার ভয়ও লাগে ঘুরে ঘুরে একটুখানি দেখলাম আর দেখলাম যে এক জায়গায় সব ভিড় করে ওইখানে বেশি লম্বা কি কয়টা ছিল তাদের বথেল এটা ছিল তাদের ব্যবসাখানা এখন যত পর্যটকরা আছে বেশি তাদের কিছু খোদাই করা জিনিসপত্র তারা করেছিল ওগুলা ইত্যাদি আছে ইতালির কেউ আসেন নাকি যারা ওখানে গিয়েছিলেন আছেন কেউ হ্যাঁ দেখছেন না হ্যাঁ হামলা তাদের বিভিন্ন রকমের জিনিসপত্র তারা এখন এভাবে সজ্জিত করে রেখেছে আর কিছু টেকনোলজি ইউজ করে রাতে আরো অনেকদিন থাকে থাকার ব্যবস্থা করেছে ব্যক্তিরা গ্রহণ যুগে যুগে এইজন্য জন্য মুনকার যেখানে বেশি হয় আল্লাহ তালার দুশ্মনি যেখানে বেশি হয় সেখানে কিন্তু আজাব চলে আসতে পারে এজন্য পৃথিবীর মানুষগুলোকে আজাব থেকে রক্ষা করার জন্য আমাদের আগের দিনের দিকে আসা দরকার আর দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত থেকে দেওয়া দরকার মানুষ এই কাজের মধ্যে লিপ্ত না হয় আল্লাহ নাফরম নিতে না যায় দুই জিনিস একটা সেরেক কুপুরি করার রাস্তা আর একটা হচ্ছে অপকর্মকে সাহেসা কাজকে ছড়িয়ে দেওয়া এখন দুনিয়ার মধ্যে দুইটাই তো চলছে শেরেকের কাজ যেমন চলছে অপকর্মের কাজ কেমন বাড়ছে এই দুই জিনিস কি আশঙ্কায় থাকা দরকার আমাদের সবসময় আল্লাহ তার কাছে আদালত থেকে পানা চাওয়া দরকার তখন কোন জায়গায় কোন আজাবের কারণে যে আল্লাহ কি দেন বলা জাপানের এত উন্নত দেশে কি ঘটনা ঘটে গেল বছর আগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে দিল নষ্ট করে দিল এবং বিভিন্ন জায়গায় সুনামি এই এক এক জায়গায় এক এক তরিকায় আসছে এই জন্য এইগুলো দেখলে খবর শুনলে আল্লাহ তালার কাছে আল্লাহ আল্লা কা আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচান আমাদেরকে আল্লাহ আজাদ থেকে বাঁচান নিরাপত্তা দান করেন আর পাশাপাশি কি করে দুনিয়ার মানুষকে নবীদের মত করেছেন এই জন্য চেষ্টা করা দরকার মানুষের কাছে দিন পৌঁছানোর কাজ করে যাওয়া দরকার এই কাজ করা অবস্থায় তার আমর মারুম নাহমকার করা অবস্থায় কিন্তু কোন জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেন না কিন্তু যে জাতির মধ্যে এই কাজ থাকবে না সেখানে কিন্তু যেকোনো মুহূর্তে চলে আসতে পারে আলহামদুল্লাহ পৃথিবীর এখন আছে তো এই কাজগুলো আমাদের এখানে আলহামদুল্লাহ একটা নি মুসলিম নন মুসলিম সেকশন আছে আমাদের কিছু ভাইরা কাজ করছেন ওপেন ডে করে মাসে একবার সেখানে সবাইকে দাবাতি কাজ করে নিয়ে আসার জন্য এই সমস্ত কিছু কিছু কাজে আমাদের সবারই জড়িত থাকা দরকার এই দাবাতি কাজ করলে আর আমর আমার মুনকার সমাজের মধ্যে এই কাজগুলো হওয়া যদি কমানোর জন্য আমরা উদ্যোগ রাখি তাহলে যখন যতদিন আসি নিজেদের বিবি বাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে হয়তোবা আল্লাহ তালা আমাদেরকে নিরাপত্তা দান করবেন কিন্তু এইগুলো ছেড়ে দিয়ে যদি খুব শান্তি সুখী মজায় আসি টাকা পশাক আমার অস্থিরতায় ঢুকে পড়ে শুধু এইগুলার কোনো পরেশানি থাকে না দিনের কাজ করি না তাহলে আমাদের নিরাপত্তা আছে কয় রকম আজাব আসে বজর আজাব আসে চলছে রোহিঙ্গা যদিও লোকগুলো আল্লাহ কাছে মর্যাদা বাড়বে কিন্তু সার্বিকভাবে ভাবে দুনিয়ার মধ্যে মুসলমানদের অবনতির পিছনে আমাদের আমলের কমতি দিন থেকে সরে যাওয়া দিনের বাহাব্বর দিল ভিতরে না আসা দিনের কাছে না আসা শুধু দুনিয়ার পেছনে ছোটা এবং আমাদের দায়িত্ব পালন করা কথা ছিল এই কাজ আমরা পরীক্ষা কষ্ট দুঃখের শিকার হচ্ছে যদি আমরা আল্লাহ তাল দিকে চলে আসি তাহলে আল্লাহ এই অবস্থা উত্তরণ করবে ইনশা তিনি বলে দিয়েছেন ইন্দ ঈরু কৌমিন আল্লাহ তালা কোন জাতির অবস্থার পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ না তারা পরিবর্তন করার জন্য নিজেরা এগিয়ে না আসে পরিবর্তন এক কোন যা কারো করার আগে কার থেকে শুরু করতে হবে আমার নিজের থেকে শুরু করতে হবে তারপরে আমার নিজের পরিবার থেকে শুরু করতে হবে এবং এভাবে সমাজ সোসাইটি অন্যদের কাছে পজিটিভ কন্ট্রিবিউশন করে দাওয়াতি কাজ কিভাবে করা যায় তার জন্য আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করুন